শ্রদ্ধেয় স্বামী শান্তাপানন্দ জী মহারাজ অন্যান্য সন্ন্যাসী ভাইরা এবং সমবেত ভক্ত বন্ধুগণ এই সভাগৃহে আমি আগেও বলেছি আপনাদের স্মরণে থাকতে পারে পূজনীয় গোকুলানন্দজির সময় এখানে ভক্ত সম্মেলন হয়েছিল বা আরো একটি সম্মেলন হয়েছিল নরেন্দ্রপুরের স্টুডেন্টসদের নিয়ে সেই সময় আমাকে বলা হয়েছিল এখানে বলার জন্যে তখন বলেছিলাম আজকে যে বিষয়টি ঠিক হয়েছে এখানে বলার জন্যে মহারাজ একটু আগেই উল্লেখ করেছেন अवतार वरिष्ठ श्रीरामकृष्ण खुबी आकर्षक एक विषय भक्तर का मन है, थी है।, तेसे है थी, आलचना एक प्राणर विषय तो से विषय की आलोचना कर दरकार है আমরা নির্দিষ্ট সময়ের ফ্রেমের মধ্যে ব্যাপক বড় বিষয় সেই বিষয়টি আলোচনা আলোচনা চেষ্টা করব। আমি ঠিক কথাটি পছন্দ করছি না আমি বলতে চাই আমরা অনুধান করার চেষ্টা করব আমার সাধ্য অনুসারে যেমন করে আমি শ্রীরামকৃষ্ণকে যতখানি দেখার চেষ্টা করেছি আমার বুদ্ধি বিবেচনা অনুসারে সেটি আপনাদের কাছে আমি উপস্থাপন করব এই যে অবতার ও বরিষ্ঠ কথাটা এখন এত পরিচিত একটু আগেই একজন বর্ষিয়ান ভক্ত বিশিষ্ট ভক্ত আমাদের মট মিশনের তিনি বললেন মহারাজ খুব সুন্দর বিষয় অবতার ও বরিষ্ঠ তো এই বিষয়টা একটা খুব আকর্ষক অবতার কথাটা আমরা জানি অবতার হচ্ছেন ভগবানের মানুষ রূপে পৃথিবীতে যখন আসেন তাকে আমরা অবতার বলি ভগবানকে তো আমরা দেখতে পাই না তিনি কোথায় থাকেন তাও আমার সেই ঠিকানাও জানা নেই কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের শাস্ত্র আমাদের বলেছেন যে ভগবান যুগের প্রয়োজনে পৃথিবীতে নেমে আসেন মানুষ হয়ে আসে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিখ্যাত কথা হি ধর্মস্ব গ্লানি ভারত অভ্যুৎন অধর্মশ তদম সৃজা পরিত্রাণ সাধুনা বিশায় দুষ্কৃত ধর্ম সংস্থা গ্লানি এসে ধর্মকে ঢেকে ফেলার চেষ্টা করবে যখনই সমাজে মূল্যবোধের অবক্ষয় দেখা দেবে যখন সদ্ ব্যক্তিরা এখানে পরিত্রাণায় সাধু রাং মানে আমরা যারা গেরুয়া আপনারা মনে করেন যারা রক্ষক তাদের রক্ষা করার জন্যে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য তিনি আসেন বিনাশায়চ ও দুষ্কৃতাম আমরা দেখেছি রাম অবতারে রাবণকে বধ করেছেন রামচন্দ্র কৃষ্ণ অবতারে কংসকে বধ করেছেন আরো অনেককে বধ করেছেন এই যে দুষ্কৃতি মানে তখনকার দিনে এরকম দুষ্কৃতি ছিল পৌরাণিক যুগে কিন্তু এখন দুষ্কৃতি তো ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সর্বত্র দুষ্কৃতি কত মারবে এই পিঁপড়ের মতো ছাড়ফকার মতো এই মেরে শেষ করা যাবে না স্বামী গম্ভীরানন্দ জী তার যে অসাধারণ প্রামান্য গ্রন্থ মা শারদ সম্বন্ধে সে গ্রন্থের মধ্যে লিখেছেন এখন যখন অবতরণ ঘটছে সেই ঐশী শক্তির ঈশ্বরের তখন এখানে বাইরের দানব রাক্ষসদের মারার জন্য তিনি আসছেন না তিনি আসছেন আমাদের মনরাজ্যে আমাদের মনের মধ্যে যে দানব রয়েছে जे दुष्टो दुष्टो शेता के की के जी दुष्ट वृत्ति दुष्ट शक्ति रे ध्वस कर लड़ाई कर लड़ाई करेतर शक्ति जाग्रत करेतर जो अशुभ वृत्ति अशुभ शक्ति मेरे शेष कर देवेंता नी नियंत्रण करब এখানে নিয়ন্ত্রণের কথা হচ্ছে মেরে একদম সব ফাঁকা করে দেবেন তা নয় নিয়ন্ত্রণ করলেই তো ঠিক হয়ে গেল আসল যদি পার্ড হয়ে যায় তাহলে তার আর মারার দরকার হয় না সেই জন্য সে অশুভ বৃত্তিকে আমাদের মনোরাজ্যের যে অশুভ প্রবৃত্তি তরঙ্গ লোভ স্বার্থপরতা আগ্রাসন কুটিলতা ইত্যাদি সেগুলির এই বৃত্তিগুলিকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটাই তো আসল কাজ এবং সেই নিয়ন্ত্রণের জন্য তারা এক চেতনার বাণী নিয়ে আসেন চেতনার বার্তা নিয়ে আসেন আমরা তখন এই এই মহারাজা তখন বেলুর মঠে আছেন আমরা তখন ট্রেনিং সেন্টারে পড়াশোনা করি ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে একজন প্রাচীন আচার্য ছিলেন এখন তিনি দেহে নেই শরীর চলে গেছে তিনি বলতেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন গদাধর আপনারা জানেন তো তার প্রথম জীবনের নাম হচ্ছে গদাধর বলছেন গদাধর ধনুর্বান ছিল কৃষ্ণের সুদর্শন চক্র ছিল এত কিছুই নেই এদিকে রামকৃষ্ণ হয়ে বসে আছেন অথচ রামের ধনুর্বানও নেই কৃষ্ণের সুদর্শন চক্র নেই তাহলে কোন অস্ত্র নিয়ে তিনি এলেন বলে তার নাম হচ্ছে গদাধর তিনি এবার গদা নিয়ে এসেছেন কোন গদা মহারাজ বললেন জ্ঞানের গদা পবিত্রতার গদা প্রেমের গদা আমাদের ভেতরে যে ঐশী শক্তি আছেন ব্রহ্ম শক্তি আছেন সেই ব্রহ্মশক্তি ঐশী শক্তি ঢাকা রয়েছেন আবৃত্ত রয়েছেন তাকে চৈতন্যের বার্তা দিয়ে তার জাগরণ ঘটাতে হবে এই জাগরণের জন্যে চায় জ্ঞান সে জ্ঞানের বার্তা নিয়ে এবার তার আবির্ভাব ওই প্রাচীন মহারাজ আমাদের ভাব ঘনানন্দ আমাদের কাছে এভাবে গদাধর শ্রীরামকৃষ্ণ নামের তাৎপর্যটি ব্যাখ্যা করেছিলেন জ্ঞানের গদা আমরা আমাদের বিষয়ের মধ্যে এবার স্ট্রেট ঢোকার চেষ্টা করছি আপনারা জানেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে অবতার তো কাকে বলেছি আর বরিষ্ঠ মানে হচ্ছে শ্রেষ্ঠ দি গ্রেটেস্ট দি বেস্ট তিনি হচ্ছেন বরিষ্ঠ তাহলে অবতার বরিষ্ঠ মানে হচ্ছে যত অবতার এসেছেন যাদের কথা আমরা জানি সব অবতারদের মধ্যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দি গ্রেটেস্ট দি বেস্ট দি মোস্ট ওয়ান্ডারফুল এটা আমরা বুঝতে পারি কিন্তু এই কথাটি আমার কথা নয় हमारे कारो कथा नय कथा जारामकृष्णर प्रधान शिष्य स्वामी विवेकानंद शब्दी बरिष्ठ साल बचर खानक आगे स्वामी विवेकानंद पाशात्य देश जय फिर एस भारतवर्षे বছরখানেক খানেক পরে শ্রীরামকৃষ্ণের একজন গৃহী পার্শ্বদ গৃহি ভক্ত নবগোপাল ঘোষ তার বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া শহরের পাশেই লাগোয়া শিবপুর একটি জায়গা আছে তারই অংশ রামকৃষ্ণপুর আগে থেকে এলাকাটির নাম রামকৃষ্ণপুর হয়ে আছেন কিন্তু রামকৃষ্ণপুর কেন নামটা হয়েছিল কারা নাম দিয়েছিল জানা যায় না কিন্তু রামকৃষ্ণপুর হয়ে আছে এখন রামকৃষ্ণপুর নামটা হয়ে থাকল কিন্তু রামকৃষ্ণপুর হয়ে ওঠা তার হয়নি এবার সেই রামকৃষ্ণপুর হয়ে ওঠা ব্যাপারটা হতে যাচ্ছে তো আঠারোশো সালের মাঢি পূর্ণিমার দিনে ৬ ফেব্রুয়ারি ইংরেজি তারিখটি ছিল সেদিন ওই নবগোপাল ঘোষ তিনি নতুন একটি বাড়ি করেছেন দোতলা বাড়ি করেছেন তিনি তৈরি করেছেন সে ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণের পট প্রতিষ্ঠা হবে এবং সেই পট প্রতিষ্ঠা করবেন স্বামী বিবেকানন্দ স্বয়ং তার এই আকাঙ্ক্ষা তার এই প্রার্থনা স্বামী বিবেকানন্দ তার সে আকাঙ্ক্ষায় এবং প্রার্থনার কথা শুনে রাজি হয়েছেন এবং সেটি তিনি প্রতিষ্ঠা করলেন ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করলেন এই পট মানে আপনারা পট মানে ছবি ছবি মানে কিন্তু ফটোগ্রাফ আঁকা ছবি নয় ফটোগ্রাফ কিন্তু সেই ফটোগ্রাফটি শ্রীরামকৃষ্ণের যে ফটোগ্রাফ যেটি আপনারা সবাই চেনেন যেটি আমরা পুজো করি ঘরে ঘরে পুজো হয় তিনি নিজেই একদিন বলে গেছিলেন যে কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে তো সেই যে ঘরে ঘরে পুজো হওয়ার ব্যাপারটার আনুষ্ঠানিক সূচনা হলো আমার মনে হয় সেদিন থেকে এবং সেদিনে ওই রামকৃষ্ণপুরে রামকৃষ্ণ বসলেন এবং রামকৃষ্ণপুর নামটিকে সার্থক করে দিলেন স্বামী বিবেকানন্দ তো সেই মন্দিরে সেই ঠাকুরের পথটি প্রতিষ্ঠা করলেন কিন্তু বটটি ছিল পরশিলের একটা প্রিন্টা দেখেন বা পুজো হয় আমাদের বিগ্রহকে স্নান করা যারা এরকম ঠাকুরের পূজা করেন তারা স্নান করানোর সময় ফটোটাকেই স্নান করা হয় ওটা তো কাগজের প্রিন্ট ছোট নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে আগে অনেক সেই জন্য স্বামীজি ওই বিদেশে থাকতে থাকতে তিনি ওই পশ্চিমের প্রিন্ট তৈরি করে আনলেন এখন আমরা এটা পরম্পরাই শুনে আসছি স্বামীজি এটা ইউরোপ থেকে প্রিন্ট বানিয়েছিলেন ছবিগুলো তাতে এটা অনেক দিন স্থায়ী হয়ে থাকবে আর কাগজের প্রিন্ট হলে কি হয় ফেড হয়ে যায় আস্তে আস্তে আবচা হয়ে যায় ঠাকুরের যে ফটোগ্রাফ আছে তার সেই প্রিন্ট এখন তো অনেক আফচা হয়ে গেছে আমাদের বেলদুর মঠেও আছে মায়ের বাড়িতে আছে আরো কোথাও কোথাও আছে অনেক সময় দেখাই জানা না এত বোঝাই যায় এত অস্পষ্ট হয়ে যাচ্ছে স্বামীজি এটাকে দূর করার জন্য স্থায়ী চেহারায় রাখার জন্য এই পোস্টিনের প্রিন্ট কপি আনিয়েছিলেন আমরা শুনে আসছি যে ইউরোপ থেকে এনেছিলেন স্বামীজি এবং এটাও শুনে আসছি ইটালি থেকে কয়েকটা পোস্টিনের প্রিন্টটা আনিয়েছিলেন পরবর্তীকালে শুনলাম যে জার্মানি থেকে স্বামী ব্রহ্মানন্দ পরে আরো কয়েকটি নিয়েছিলেন এগুলো হয়নি মানে একদম কি করে থেকে কোথাও জানা যায় না পরম্পরায় এটি আছে আজকে আমি যে সকালে যে অনুষ্ঠানটি দেখছিলাম চিত্ররঞ্জন পার্কে স্বর্গত পীযুষকান্তি রায়ের ছড়ানো ছিটনো লেখা ইত্যাদি গুলোকে একটা করে একটি বই প্রকাশ করার অনুষ্ঠান ছিল সেখানে এসেছিলাম ওই পিযুষকান্তি রায় এই ব্যাপারে ডিটেল গবেষণা করে এগুলি সব লিখেছেন এবং সেগুলি উদ্বোধনের প্রথমে প্রকাশিত হয় আরো কোথাও কোথাও প্রকাশিত হয়েছিল দেশে নিবদ্ধ পত্রিকায় পরবর্তীকালে কিন্তু উদ্বোধনে এটা প্রকাশিত হয় এবং সেগুলি পরে গ্রন্থের মধ্যেও এসে যায় আপনারা যারা শ্রীরামকৃষ্ণের কটি ফটো তোলা হয়েছিল কখন তোলা হয়েছিল আঙ্গিক পারিপার্শ্বিক কি ছিল সব ওখানে আলোচিত আছে আবার শ্রীরামকৃষ্ণের যে পর্শিলেনের পট এই যে স্বামীজি আনালেন এগুলি কখন আনানা হয়েছিল এবং সেগুলি এখন কোথায় কোথায় আছে সেগুলো এই বৃদ্ধ বয়সে পীযুষকান্তি রায় সব খুঁজে খুঁজে খুঁজে খুঁজে এই সব ইনফরমেশনগুলো সংগ্রহ করেছেন করে ওই লেখার মধ্যে ছাপিয়ে দিয়েছেন আজকে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে এখানে ধরা এক একখানি নবগোপাল ঘোষকে স্বামীজি নিজেই দিয়েছিলেন সেটাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন যখন প্রতিষ্ঠা কাজটা শেষ হচ্ছে তখন স্বামীজি হঠাৎ একটা ইন্সপিরেশন হলো স্বামীজির পুজো করে প্রতিষ্ঠা করার সঙ্গে একটা হঠাৎ তাৎক্ষণিক শ্রীরামকৃষ্ণকে পুজো শেষে প্রতিষ্ঠা শেষে প্রণাম নিবেদন করলেন ওটা তো আমরা সবাই জানি স্থাপ সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়তে নমহন সে যে এই যে সঙ্গে সঙ্গে তক্ষুনি তক্ষুনি রচনা করে তিনি প্রণাম নিবেদন করলেন এটার মধ্যে ওই কথাটি রয়েছে অবতার পরিষ্ঠায় প্রশ্ন আসে আমাদের মনে স্বামী বিবেকানন্দের গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ হচ্ছেন শ্রীরামকৃষ্ণের শিষ্য হ্যাঁ প্রধান শিষ্য তো প্রত্যেক শিষ্যই তো গুরুকে বড় করার চেষ্টা করবে শিষ্যের কাছে তার গুরুর থেকে বড় তো কেউ নেই আমাদের বীর সরঞ্জী মহারাজ ছিলেন অনেকে আপনারা তার কথা জানেন হয়তো তার কৃপা প্রাপ্ত আছেন এরকম এখানে কেউ থাকতে পারেন তিনি বলতেন রামকৃষ্ণ সঙ্গের ভাবটা গুরুবাদী ভাব নয় তিনি প্রথম এটাকে খুব কঠোর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন যে গুরু গুরু করবে না নিজের গুরুকে কখনো বড় করে তোলার চেষ্টা করবে না অপরের কাছে তোমার নিজের গুরুর প্রশংসাও করবে না এ কঠোর নির্দেশ আছে যখন তার প্রয়টে ঘটে মহারাজ বেলুড় মঠ থেকে একটি বই প্রকাশিত হয় ছোট্ট বই প্রতি বছরই প্রত্যেক অকেশনই হয় এরকম তো ওইটি লেখার দায়িত্ব বেলুর মঠ কর্তৃপক্ষ আমাকে দিয়েছিলেন তখন ওই অরিজিনাল চিঠিটা আমি দেখেছিলাম পূজ্যপাঠ বীরেশ্বরঞ্চি মহাজের লেখা সেখানে গুরুবাদ যে কি ভয়ঙ্কর হয়ে একটা সম্প্রদায়কে ধ্বংস করে দেয় একটা আন্দোলনকে ধ্বংস করে দেয় এটা তিনি উল্লেখ করেছেন এবং বলছেন সমুদ্রের মতো ভাব শ্রীরামকৃষ্ণের তাকে একটা ছোট্ট ডোবার মধ্যে এনে ফেল না এই গুরুবাদী সাম্প্রদায়িকতা গুরুবাদী সংকীর্ণতা এভাবে একটি ধর্ম সম্প্রদায়কে ধ্বংস করে आंदोलन के शेष कर देरेशरण जी क्रांतर्शी महापुरुष अर्थात जो भावना रामकृष्ण संघर जो भावना जे भवना के प्रथम स्वामी विवेकानंद देशे और देशान्त प्रचार करिष्ठ भावे से भवनार मूल कथा हको गुरुबादी संकर्णत जान आक्रांत ना हई আমরা যেন কখনো এই গুরুবাদী মৌলবাদী তাকে যেন কখনো প্রশ্রয় না প্রচার করেছেন স্বামী বীরসর সেই কথাটা সেদিনকে আমাদের সকলকে মনে করিয়ে দিলেন কঠোর ভাষায় আমাদের শাসন করেছেন কখনো করবেন এগুলো এটা যদি আমাদের রামকৃষ্ণ সংঘের বার্তা হয় মেসেজ হয় এটা যদি আমাদের সেন্ট্রাল নোট হয় তাহলে আমরা কি এই অর্থাৎ স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন ঠিক কিন্তু কখনোই তিনি গুরুবাদী সংকীর্ণতার দ্বারা আচ্ছন্ন হয়ে তার নিজের গুরুকে সব অবতারের স্থান দেবেন এটা কখনো হতে পারে না কি আমরা সেটা আস্তে আস্তে বোঝানোর বা বোঝার চেষ্টা করব বিবেকানন্দ নিজের সম্বন্ধে কি ভেবেছেন এবং গুরুর সম্বন্ধে কি ভাবতেন তার গুরু কিরকম ছিলেন মানে শ্রীরামকৃষ্ণ কিরকম ছিলেন তিনি কোনদিন কখনো নিজেকে জাহির করতে চাননি এটা আপনারা জানেন কথা মিথ্যে পড়লেই বুঝতে পারবেন সেখানে সবসময় বলছেন আমি কেউ না